চতুর্িংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ সমাধি মন্দিরে পরদিন সকালবেলা আজ সোমবার তেসরা চৈত্র ১৫ মার্চ আঠেরোশো বেলা সাতটা আটটা হইবে ঠাকুর একটু সামলাইয়াছেন ও ভক্তদের সহিত আস্তে আস্তে কখনও ইশারা করিয়া কথা কহিতেছেন কাছে নরেন্দ্র রাখাল মাস্টার লাটু সিথির গোপাল প্রভৃতি ভক্তদের মুখে কথা নাই ঠাকুরের পূর্বরাত্রির দেহের অবস্থা স্মরণ করিয়া তাহারা বিষাদ গম্ভীর মুখে চুপ করিয়া বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া ভক্তদের প্রতি কি দেখছি যেন তিনি সব হয়েছেন মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি তার ভিতর থেকে তিনি হাত পা মাথা নাড়ছেন যেমন একবার দেখেছিলাম মোমের বাড়ি বাগান রাস্তা মানুষ গরু সব মোমের সব এক জিনিসে তৈরি দেখছি সেই কামার সেই বলি সেই হাড়িকাঠ হয়েছে ঠাকুর কি বলিতেছেন জীবের দুঃখে কাতর হইয়া তিনি নিজের শরীর জীবের মঙ্গলের জন্য বলিদান দিতেছেন ঈশ্বরই কামার বলি হাড়ি হাঁড়িকাঠ হইয়াছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবে বিভোর হইয়া বলিতেছেন আহা আহা আবার সেই ভাবাবস্থা ঠাকুর বাহ্য শূন্য হইতেছেন ভক্তেরা কিং কর্তব্য বিমূঢ় হইয়া চুপ করিয়া আছেন। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন এখন আমার কোনো কষ্ট নাই ঠিক পূর্বাবস্থা ঠাকুরের এই সুখ দুঃখের অতীত অবস্থা দেখিয়া ভক্তেরা অবাক হইয়া রহিয়াছেন লাটুর দিকে তাকাইয়া আবার বলিতেছেন ওই লোটো মাথায় হাত দিয়ে বসে রয়েছে তিনি অর্থাৎ ঈশ্বরই মাথায় হাত দিয়ে যেন রয়েছেন ঠাকুর ভক্তদের দেখিতেছেন ও স্নেহে যেন বিগলিত হইতেছেন যেমন শিশুকে আদর করে সেইরূপ রাখাল ও নরেন্দ্রকে আদর করিতেছেন তাহাদের মুখে হাত বুলাইয়া আদর করিতেছেন কিয়ৎ পড়ে মাস্টারকে বলিতেছেন শরীরটা কিছুদিন থাকতো লোকেদের চৈতন্য হতো ঠাকুর আবার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তা আঁকবে না ভক্তেরা ভাবিতেছেন ঠাকুর আবার কি বলিবেন ঠাকুর আবার বলিতেছেন তার আঁকবে না সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে একে কলিতে ধ্যানজপ নাই রাখাল সস্নেহে আপনি বলুন যাতে আপনার দেহ থাকে শ্রীরামকৃষ্ণ সেই ঈশ্বরের ইচ্ছা নরেন্দ্র আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে ঠাকুর চুপ করিয়া আছেন যেন কি ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র রাখালাদি ভক্তের প্রতি আর বললে কই হয় এখন দেখছি এক হয়ে গেছে ননদিনের ভয়ে কৃষ্ণকে শ্রীমতী বললেন তুমি হৃদয়ের ভিতর থাকো যখন আবার ব্যাকুল হয়ে কৃষ্ণকে দর্শন করিতে চাইলেন এমনি ব্যাকুলতা যেমন বেড়াল আঁচর করে তখন কিন্তু আর বেরোয় না রাখাল ভক্তদের প্রতি মৃদু স্বরে গৌরবতারের কথা বলছেন